আবু হুরাইরা হ্রদিলাউতালু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন উত্তম সদকা হলো যা দান করার পরে মানুষ অমুখাপেক্ষী থাকে উপরের হাত নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ যাদের ভরণ পোষণ তোমার দায়িত্বে আছে তাদের আগে দাও কেননা স্ত্রী বলবে হয় আমাকে খাবার দাও নইলে তালাক দাও গোলাম বলবে খাবার দাও এবং কাজ করাও ছেলে বলবে আমাকে খাবার দাও আমাকে তুমি কার কাছে ছেড়ে যাচ্ছ লোকেরা জিজ্ঞেস করলো হে আবু হুরাইরা আপনি কি এ হাদিস রসুল্লা সাল্লু আলু সাল্লাম থেকে শুনেছেন তিনি উত্তরে বললেন এটি আবু হুরার থলে থেকে পাওয়া নয় বরং নবী সাল্লু থেকে